السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ها له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد شاماني تشك بنده أمرا قطو بربي الله صنع كرسلام. সিয়ামের ওয়াজিব বা ফরজ আদব যা অবশ্যই প্রত্যেকটি সয়াম বা রোজাদারকে রাখতে হবে খেয়াল রাখতে হবে না হলে তার সয়মের ঘাটতি এসে যাবে এর বাইরে সিয়ামের বা রোজার কিছু মুস্তাহাব আদব আছে যেগুলি রসোল্লা সাল্লা প্রবর্তন করেছেন খেয়াল রেখেছেন রসুল জীবনী থেকে আমরা যেগুলি শিখেছি এবং যা করার জন্য রসোল্লা সাল্লা উদ্বুদ্ধ করেছেন সেই কাজগুলো কি কি যেগুলো একজন সয়েম একজন রোজাদার কি কি কাজ করবেন তা কি কি আদব রক্ষা করবেন আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করব দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম আগে যে একজন সয়েম অবশ্যই ফরজ যে কাজগুলি তার আদব ছিল তার সেগুলি যেন আমরা ভুলে না যাই সেজন্য মনে করে দিচ্ছি একটি হচ্ছে অবশ্যই সে যিনি রোজাদার হবেন তিনি অবশ্যই সলাৎ আদায়কারী হবেন তিনি মিথ্যা থেকে দূরে থাকবেন গীবত তিনি গাইবেন না এবং তিনি সগোলখুরি করবেন না হারাম হারামের দিকে টাকাবেন না হারাম দৃশ্য দেখবেন না এই কাজগুলো আমরা আগে বলেছিলাম যে এটা অবশ্যই ফরজ কাজ প্রত্যেকটি প্রত্যেকটি রোজাদারের জন্য এটা ফরজ কাজ এর বাইরে কিছু কাজ আছে রসোল্লা সাল্লাই সম পালনকারী বা করতে বলেছেন এবং নিজেও করেছেন এর এর মধ্যে প্রথম যে কাজটি মোস্তাহাব আদব সেটা হচ্ছে সাহারি খাওয়া शे सहरी बला बला सहरी, सहरी बला गोपन थे सहरू एय खावा मानु देखे ना गोपन थके सहर नामकरण उभय अर्थेत रातर शेषा शे खाय आल्ला तला शेष राति ते ने প্রথম আসমানে মানে তিনি দোয়া তিনি চাইতে থাকেন দোয়া করবে এবং বলতে থাকবে মোস্তাকালা এমন কেউ আল্লাহ ফেরালা এমন কেউ কি যে আসছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো এমন কেউ কি আসে আমার কাছে চাইব আমি তাকে দিব এমন কেউ কেউ আমার আমার কাছে দোয়া করবে আমি তার ডাকড়া দেবো এভাবে আল্লাহ তারা শেষে ডাকতে থাকেন সেই সময় একটি মানুষ যখন ঘুম থেকে উঠে সাহেরি খাবে আরেকটি আবাহত জন্য তৈরি হবে এবং সে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবে এবং এবার লিপ্ত থাকবে আল্লাহ কাবে এই জন্য অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত সাহারি খাওয়ার উপরে গুরুত্ব দেওয়া রসুলাম বলেছেন তাহারু ইসাহা তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে রয়েছে বরকত বরকত সাহারি খাওয়াতে বরকত রয়েছে বরকত কি জিনিস বরকত জিনিসটা আমাদের আগে বোঝা দরকার बरकत अर्थ यही नी खेले पेट बेड़े जा बड़ो हो जाए बरकत प्रबृदि बरकत मूल अर्थ हम कल्याण रहे कल्याण की स्वास्थ्यगत कल्याण रही है एके बारे ना खे शालन करण नहीं मानुष कष्ट शारिक क्षति होते हालका हम किसू खेत रसल्लासलम सूत शहर खा मध्य बरकत रही है शारिक बरकत रही है तेम ही भाव शहर हावार मध्य ঘুম থেকে উঠে কষ্ট সহ্য করে আল্লাহ রসুলের সুনতকে পালন করার জন্য উঠছে এতে কল্যাণ রয়েছে মানুষের ইমানি কলান রয়েছে এই কল্যাণ এই কলান শুধুমাত্র ওই ব্যক্তি উপলব্ধি করতে পারবে যে সত্যি কে আল্লাহর বান্দা এবং আল্লাহর নির্দেশকে পছন্দ করে রসল্লা রসুল্লাহ রসুলের সুনতকে পছন্দ করে এই জন্য স্যেরির মধ্যে বরকত রয়েছে এবং কল্যাণ রয়েছে আর একটি জিনিস হচ্ছে সাহেরির মধ্যে এই কল্যাণ যে এমন একটি কল্যাণ রয়েছে যে কল্যাণটি অন্য জাতিরা পায়নি রসল্লা জন্য বলেছেন ফসলু মাধ্যমে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া অর্থাৎ তাজা সাহারি খায় না আমরা সাহারি খাই এই সাহারি খাওয়াটা আমাদের জন্য একটা আমাদের একটি অন্যতম নিদর্শন হিসেবে উন্নত মুসলিমের মুসলিম জাতির অন্যতম নিদর্শন হচ্ছে রাতের শেষ প্রহরে सहारी खावा शेष समय सहरि खेट बड़ निदर्शन विशेष एक बैशिष्य हिसाब से ग्रहण करना जो उम्मतर विशेष बैशिष्ट हमारा सहारी खाए तला देखें कुरने करीम उल्लेख कर सारे क्षमा प्रार्थना कर सब चे बी जरूरी हस्ते जख सहर उठब तक अल्लाह तला निर्देशना के मे রসল্লা সাল্লা সুনতকে অনুসরণ করে স্যারি খাবো এবং রোজার জন্য প্রস্তুত হব এবং ঠিক রোজার জন্য নিয়ত করব এই জিনিসগুলো আমাদের ওই সময় নির্ধারণ করা দরকার সুতরাং স্যারির মধ্যে বরকত রয়েছে এই বরকত এই প্রাচুর্য একেবারে সর্বব্যাপী শারীরিক প্রাচুর্য বরকত যেমন রয়েছে তেমনিভাবে ইমানি বরকত রয়েছে এবং আপনার এই এই এই বরকতের মধ্যেই আমাদের জীবনযাপন করতে হবে বরকত লাভের চেষ্টা করতে হবে আমরা সব সময় এই এটা হচ্ছে ইমানদাররা খেজুর নিয়ে উত্তম আরবদের সাধারণ সাধারণ খাবার হচ্ছে খেজুর রসুল্লাহ মাসের পর মাস শুধু খেজুর খেতেন আরবরাও মাসের পর মাস খেজুর খেতো খেজুর খেই তারা থাকতো আসুয়াদাইন বলা হতো খেজুর এবং পানিকে রসুল্লাহাম এই খেজুরটাকেই তখনকার সময়ে বড় ধরনের জিনিস বিবেচনা করেছেন এখনও পরীক্ষা করে দেখা গেছে খেজুরের মধ্যে সব রকমের ক্যালোরি আছে যে একটি এক খেজুর খেজুর খাওয়ার পরে যেই শক্তি আসে মানুষের শরীরে অনেক আমাদের যে ভাত খাওয়া তরকারি খাওয়া বিভিন্ন রকমের জিনিস খাওয়া এগুলোর থেকে খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য বেশি উপকারী এটা রসুল্লাহ আসলাম হাদিস দ্বারা যেমন প্রমাণিত এবং বাস্তবতা সত্য সুতরাং রসুল্লাহ আসলামের এই কথাটি আমরা সবসময় খেয়াল রাখবো মিনিত আমার খেজুর হচ্ছে রসুল্লাহলামের সুন্নত মোতাবেক আদর্শ মোতাবেক উত্তম সাহেরি উত্তম সাহরি হচ্ছে খেজুর তো আমরা খেজুর খাওয়ার মানে স্যারির সময় খেজুর খাতে চেষ্টা করব। যাদের কোনো ডায়াবেটিসের সমস্যা নেই বা যাদের কোনো স্বাস্থ্যগত কোনো অসুবিধা নেই তারা অন্তত খেজুর দিয়ে चेस्टा कर दिन भारिना पेटर रोजार्ज्पल रसुल्लाहर बरकत फैलाग कर এক গ্লাস পানি খেয়ে করতে সাহরি খায় তাদের জন্য তাদের উপর সলাদ পাঠ করেন সলাদ পাঠ করেন কথাটা কথাটা বলা যত সহজ এত সহজে বলে ফেললাম পাঠ আসলে অর্থটা কি অর্থটা আমাদের বুঝতে হবে সলাাদ কিভাবে পাঠ করেন সলাদ পাঠ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং তার जरा सहरि खाए तथा आलोचना कर निजे मध्य यह लोकटी घूमती उठसे घुम परबु ऐड़े दिए आल्ला कथा निर्देश पालन करते रसुलर निर्देश पालन करते आल्लाह रसुल निर्देशना के सवार स्थान देवे लोकता यह अपनार कथा स्मरण करनी जो सहरि खाबी विश्वास रखबें कथा आल्ला स्मरण कर आल्ला तला स्मरण कर अर्थ हजन साफल्य मंडित हो जाए কোরআনে কারিমা আল্লাহ করে আল্লাহর স্মরণ করে আল্লাহ এই মানুষদের থেকেও ভালো মজলিশে অর্থাৎ ফেরেজ তাদের আল্লাহ তালা আপনার কথা স্মরণ করবেন সুতরাং এই সুযোগ সেহারি খাওয়ার মাধ্যমে আমরা পেতে পারি যখন সাহারি খাবো আমরা বিশ্বাস করবো যে আল্লাহ মোতা হাহরিন যারা যারা সাহেরি খায় তাদের উপর সালাদ পেশ করে তাদের কথা স্মরণ করে ফেরিস্তারা স্মরণ করে ফেরিস্তারা তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা তাদের জন্য রহমত বর্ষণ করে এসবই শুধুমাত্র সাহরি খাওয়ার বরকত হতে পারে এই স্যেরি খাওয়ার বরকত আমরা নিব এবং স্যহেরি খাবো রসুল্লাহ সাল্লাম সাহেরি খেয়ে খেয়েছেন সেই জন্য আমরা সাহেরি খাবো এই নিয়ত যেন আমাদের থাকে নিয়ত শুধুমাত্র খাওয়া নয় শুধুমাত্র খাওয়া নয় বরং এবাদত হিসাবে সেটা গ্রহণ করে নিবেন जो सैरि खावा अबादत सहरि खावा अबाद हिसाब से ग्रहण कर लेना स्वे अपना स्वास्थ्य ठीक थे आपनर खावा दूटाई हो तीनटे सूतनी स्व हिसाब से पालन करबें सहरि खावर एक सुनत नियम आनी पाल खेज ना पाल खावर को समस्या नहीं खेजूर दिए खेते और क्योंकि टाइम हम देहेरि खावा देरीके যে বারোটা একটার দিকে সাহারি খেয়ে শুয়ে পড়েছেন এটা ঠিক নয় ঘুম থেকে উঠে শেষ মুহুর্তে সাহারি খাওয়া হচ্ছে সুন্নত রসুল্লাহ সাল্লাহ এমনটি করতেন শেষ মুহূর্তে সাহারি খেতেন অর্থাৎ আগ ফুটজন সবে উদয় হওয়ার আগফুজন বিলম্ব করে তিনি সাহারি খেতেন কাতাদার রহমতুল্লাহ আলী বলেন আনা সিবালিক তাদের মতো বর্ণনা করেন আনা নবী আল্লাহ সাল আলী আসাল্লাম ওয়াইদ ইবনে সাহেদ তাসাহারা জায়দ ইবনে সাবেদ এবং রসুল্লাহাম দুজনে সাহারি খেলেন দুই কাজের মধ্যে মাঝখানে খুব কমই পার্থক্য ছিল অর্থাৎ সেহারি খাওয়া শেষ করা এবং ফজরের সালাদ শুরু করার মাধ্যমে পার্থক্যটা সময়টা খুব কম ছিল কুলনালী আনাস আমরা আনাসের মালিককে জিজ্ঞাসা করলাম কে বলতেছে কাতাদা বলতেছেন আমি আনাসকে জিজ্ঞাসা করলাম দুজনের দুই কাজের মাঝখানে কতটুকু পার্থক্য ছিল দুজনে যে সালাত সেহারি খেলেন এবং সলাত আদায় করলেন দুজনের মাঝখানে সময় কতটুকু ছিল তখন আনাস বলেন কলা কদরুমা রামসীনা আয়া একজন মানুষ পঞ্চাশ আয়াত পড়া পর্যন্ত পার্থক্য ছিলাম এত দেরি করে পড়ছেন এত দেরি করে খাবার খেয়েছেন যে এর পরে পঞ্চাশ আয়াতের পরে তিনি দাঁড়িয়ে গেছেন একেবারে তিনি পড়তে পারতেন তার চুকু দিয়েছেন ফজর সালাতের আজান এবং একামতের সময়টার মাঝখানে তিনি শুধু ছিলেন সুতরাং বোঝা গেল সব শেষে সাহারি খাওয়ার পরে আপনি সাহারি খাওয়ার পরে আপনি চলে যেতে পারেন মসজিদে সেই সময়টা কাজে লাগাতে পারেন এবং সরাতা কোরআন শেফ তেল করতে হন আপনি একদম করে শেষ মুহূর্তে আজান দিতেন তাই রসুল্লাহ বললেন কুলু আশ্রাবু হাত্তাউদাইবনুল রাজু আজান দিতেন আগে এই আজানটা বলা হয় এই আজানটা মূলত সাহারির আজান আজান দিতেন কারণ কিছু মানুষ স্যারি খাবে আর যারা এর আগে নামাজপর সালাত যাবে যাবে আর যারা এর আগে সালাদ আদায় করেনি তারা এখন উঠবে উঠবে সালাদ আদায় করবে এই জন্য বেলা রাত থেকে আজান দিতেন আবদুল্লাহ নুমুম অথবা আমরিব নুমু মাহতুম তার দুইটা নামে প্রসিদ্ধ আছে যে নামটায় হোক তিনি ছিল অন্ধ তিনি আজান দিতেন তাকে বলা হচ্ছে এই জন্য রসুল্লাহ এবং পান করো যতক্ষণ না ইবিনিয়ম মকতুম আজান দেওয়া পর্যন্ত খাওয়ার সময় দিচ্ছেন অর্থাৎ সব শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সাহরি খাওয়াটা বিলম্ব করতেন আমাদের খেয়াল রাখা দরকার বিলম্ব করার মধ্যে একটা ফায়দা আছে সে বড় ফায়দাটা হচ্ছে যে অনেক সময় আগে যদি কেউ খায় অলসতে এসে যায় ঘুমিয়ে পড়তে পারে এবং ফজর সালাত জামাত থেকে ফজর সালাত জামাত থেকে মারুম হয়ে যেতে অনেক সময় ছুটও যেতে পারে এই জন্য শেষ মুহূর্তে যদি আপনি সালাত আপনি সলাতুল ফজল জামাতে আদায় করতে পারবেন এই সুযোগের সদ আপনি করতে পারেন কোরআনে করিমা আল্লাহ বলেছেন কুলু আশ্রাবু হাত ইত্যু খাইতুল আবুদ্দ আব খাই সুল খাও এবং পান করো যতক্ষণ না কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট হয়ে যাবে কথা দ্বারা বোঝা যাচ্ছে এতক্ষণ পর্যন্ত যেন এতটুকু পর্যন্ত সময় কেউ খায় সেটা খেয়াল রাখে রসুল আসাম অন্য হাদিসে আসে রসুল্লাহ আসলাম তিনি বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে যতক্ষণ পর্যন্ত সাহারি দেরি করে খাবে সুতরাং দেরি করে সাহারি খাওয়াটা সুন্নত বটে আমরা চিন্তা করব সাহারি দেরি করে যেন খেতে পারি দেরি করে স্যারি খাই এটা আমরা সব সময় খেয়াল রাখবো দেরি করে খাবো অর্থাৎ সোবে সাদের আগ পর্যন্ত কিন্তু সোভেসাদিক হয়ে গেলে আর একটু খেতে পারবেন না মুখে যাস তাও ফেলে দিতে হবে মনে রাখবেন আজান দিয়ে দিলে দুই কার দুই দিকে আপনি বুঝতে পারবেন কিভাবে শোবে সাদিক এসে যায় একটা হচ্ছে আপনি নিজে দেখবেন করবেন যদি আপনি আপনার এখন বর্তমান সভ্যতার কারণে অনেক সময় আমরা সোবে সাদিক দেখতে পাই না যদি আলো না থাকে তখন আপনি বুঝতে পারবেন যে একটা আলো প্রসারিত আলো উঠছে পূর্ণ করে সেই প্রসারিত আলো যখন উঠবে আপনি বুঝতে পারবেন হয়ে গেছে আর যদি বৈদ্যুতিক বর্তমান ব্যবস্থাপনা অনেক সময় সেটা বোঝা যায় না এই আজান হলে অনেক সময় মজেনরা ঠিকমতো আজান দেয় তাদেরকে শরীর মো তামান আমিন হিসাবে ঘোষণা করেছেন তাদেরকে আমান উদ্ধার হিসাবে ঘোষণা করেছেন তারা আজান দিলে আপনি শোবেসাদ হয়ে গেছে মনে করে খাওয়ার পরিত্যাগ করবেন দ্বিতীয় সুনত হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আদব হচ্ছে তাড়াতাড়ি ইফতার করা তাড়াতাড়ি ইফতার করা অর্থাৎ তাড়াতাড়ি অর্থ হচ্ছে এই নয় যে আপনি সূর্য ডুবার আগে করে ফেলবেন বা গোগ্রাসে গিলবেন তা নয় তাড়াতাড়ি অর্থ হচ্ছে সময় হওয়া মাত্রই আপনাকে ইফতার করে নেয়া সময় কখন হবে সূর্য ডুবে গেলেই আপনার সময় হয়ে গেল রসুল্লাহিসাম বলেছেন এই যে আকবর আল্লাহিনা হুনা ও আকবর আমিন হাহুনা ফাঁকা আফতারা সয়েম রাত যখন এসে যাবে দিক থেকে এবং তখনই সূর্য ইফতার করে ফেলবেন সেখানে নেই আপনি চিন্তা করবেন না যে আরো দুই তিন মিনিট দেরি করি এটা কিন্তু শুনে দুর্দিকে প্রবল ধারণা হয়ে গেছে আপনি জানতে পারছেন এখন বর্তমানে এটা জানার খুব সহজ যে ঠিক সূর্য কখন ডুবছে আলহামদুলিল্লাহ সেই নির্দিষ্ট টাইমের পরে এক সেকেন্ড দেরি করবেন না তখনই আপনি ইফতার করে নেন রসুল্লা সাল্লাম বলেছেন তাড়াতাড়ি সূর্য ডুবার পরে দেরি করবে না তাড়াতাড়ি বসে যাবে কিছু না কিছু মুখে দিবে তারপর তারা বাকি খেয়ে তারপর তারা সালাতদাই করবে রসুল্লাহ সালাম হাদিস করেছেন আল্লাহ তালা বলেন ইন্না আহাবা আইবাদি ইলাইয়া আহম ফেত্রান আল্লাহ আমার কাছে সব আমার বান্দাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তাড়াতাড়ি ইফতার করে ইফতার করে সূর্য ডুবা সাদার সাথে ইফতার করে সূর্য ডুবা সাদার ইফতার করে আরেকটি ইফতারের ক্ষেত্রে সুননত হচ্ছে ইফতারের ক্ষেত্রে সুননত হচ্ছে কাঁচা খেজুর দিয়ে ইফতার করা না পাইলে শুকনো খেজুর তা না পাইলে পানি দেওয়া প্রথমে শুরু করবেন তারপরে অন্যান্য অন্যান্য ইফতারগুলো অন্যান্য খাবেন আমাদের যে ভাজা পোড়া ইত্যাদি খাই তা কিন্তু ইফতারের জন্য খুব উপাদেয় নয় উত্তম হচ্ছে খেজুর দিয়ে ইফতার করা এটা কিন্তু পরীক্ষিত এখন কাঁচা খেজুর ভালো আমরা সেই ব্যাপারে গুরুত্ব দেবো ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লাম কখনো কখনো কাঁচা খেজুর ইফতার করতেন না পাইলে সাধারণ শুকনা খেজুর না পাইলে তিনি পানি দিয়ে ইফতার করতেন সেটা আমরা সেই সুন্নতের প্রতি আমরা সবসময় খেয়াল রাখবো আরেকটি জিনিস ইফতারের সময় একটি আদব হচ্ছে দোয়া করা ইফতারির সময় দোয়া করবেন সারাদিনে দোয়া করবেন ইফতারির সময় দোয়া করবেন এই নয় ইফতারির সময় নির্ধারিত ইফতারির সময় নির্ধারণ করে যে হাদিসটি আসছে হাদিসটি দুর্বল এর বাইরে দাঁড়াতে রোজাদারের দোয়া ফেরত দেয়া হয় না এটা হাদিসে আসছে সুতরাং আমরা অবশ্যই ইফতারির সময় বেশি বেশি করে দোয়া করব। বেশি বেশি দোয়া করব। আর ইফতারের শুরুতে আমরা কোনো আল্লাহাম কাসুন্ত ইত্যাদি পড়ব না এই হাদিসটা দুর্বল বরং আমরা ইফতারের শুরুতে বিশ বলে ইফতার নেব এবং ইফতার শেষ করার পরে এটা পড়ব ভালো কাজ করতে পারব আমরা দোয়া করলাম এবং আল্লাহর কাছে ভালো কিছু চাইলাম এবং অন্যান্য দোয়াও করতে পারব সিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ তৃতীয় গুরুত্বপূর্ণ আদব হচ্ছে মোস্তাহাব আদব হচ্ছে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কোরআন তিলাবাদ করা সময় আপনি কোরআন তেলাবাদ করবেন ততটুকু আল্লাহর সাথে কথা বলার মধ্যে থাকবেন রাখবেন কোরআন তেলাবাদী আল্লাহর বাণীর সাথে আল্লাহর আল্লাহ তালার সাথে যেন সরাসরি কথোপতন করছেন সুতরাং এই কোরআনে করিমের তেলাবাত যেন আপনার অভ্যাসে পরিণত হয় রমজান মাসের যেহেতু কোরআন নাজিল হওয়ার মাস সেহেতু আপনি চেষ্টা করবেন সব সময় যে কোরআনের তেলাবাত যেন আপনার সময় সাথে থাকে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি রমজান মাসটা সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন একজন যেন সবসময় কোরআন তেলাবাতে মগ্ন থাকে হয় সে করবে না হয় মুখস্থ করবে না অন্য ব্যাখ্যা করবে না অর্থ শিখবে কোনো না কিছু কোরআন নিয়ে যেন তার গবেষণা থাকে সর্ব চ্যালেঞ্জ তাই করতেন সুতরাং আমরা এই কাজগুলো সিএম এর এই কাজগুলো আদবগুলি রক্ষা করব আমরা নিয়মিত স্যারি খাবো আমরা ঠিক মতো সময় মতো সাহেরি খাবো সময় ইফতার করব এবং কোরআন তেলাওয়াত করব এই কাজগুলির মাধ্যমে আমরা রমজানের আদব মুস্তাহাব আদব রক্ষা করতে পারবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ও আখরানুম রহমতুল্লাহ